আল্লাহি নাস্তাহিহু ওয়া নস্তাঈনুহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন ইহু আহ অন্য সজ্জিদ নিয়ন মৌল নোহম্ম নি Alhamdulillahi Rabbil Aalameen Barakallahu lana wa lakum fil qur'anil azim wa nafa'ana wa ijjaakum bil aayati wa zikri al hakeem حضرت ulama'i kiram muhteram hadirin আজ কয়েকদিন যাবত বিভিন্ন প্রোগ্রামে সুরাতুল ফাতেহার তফসিক থেকে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে গতকাল পর্যন্ত সুরাতুল ফাতেহার চারটা নাম নামগুলির অর্থ তাৎপর্য এবং নামকরণের কারণ আলোচনা হয়েছে তুল ফাতেহার পঞ্চম নাম হলো সুরা তুদ দুয়া করার সুরা দু শব্দের অত কারো কাছে কোনো কিছু চাওয়া কাউকে আ করা। এই সুরার মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু করে এই জন্য আল্লাহরুল আলমিন এই সুরার নামকরণ করেছেন সুরা দোয়া দোয়া করার সুরা শরীফ করিম সাল্লাম বলেন দু সমস্ত এবাদতের মূল কিন্তু আমাদের বুঝার ব্যাপার কিভাবে দুআ সমস্ত এবাদতের মূল হলো কিভাবে সার হলো কিভাবে বুঝার জন্য আমাদেরকে দুটি জিনিস পৃথক পৃথকভাবে একটা হলো এবাদতের ডেফিনেশন কি এবাদত কাকে বলে আরেকটা হলো দুয়ার পদ্ধতি কি দুয়া কিভাবে করতে হয় এই দুইটা কথা পৃথক পৃথক ভাবে বুঝলে পরেই রসুলের হাদিসের মর্মটা আমাদের বুঝে আসবে যে দু সমস্ত কাকে বলে আল্লাহুল আলামিনকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করে নিজেকে তার দরবারের চূড়ান্ত অসহায় মনে করে তার বিধি বিধিনিষেধ পালন করার নাম এবাদত এখানে কয়েকটা কথা লক্ষ্য করার ব্যাপার একটা হলো আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকারী আল্লাহ কারো কাছে দায় বদন আল্লাহ কারো মুখাবেক কিন আল্লাহ কোন কাজে অক্ষম নন আল্লাহর কোনো অক্ষমতা নাই আল্লাহর কোনো দুর্বলতা নাই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সকল কাজে সক্ষম আর নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর কাছে চূড়ান্ত অসহায় মাত্র আল্লাহ দিলেই আমি পাইতে পারি আল্লাহ না দিলে আমার পাওয়ার আর কোনো উপায় নাই নিজেকে এতটুকু অসহায় মনে কাছে কাছে। আল্লাহকে এতটুকু সক্ষম নিজেকে এতটুকু অক্ষম মনে করে আল্লাহর বিধিনিষেধ পালন করার নাম কিন্তু আমরা নামের মর্ম অনেকেই এবাদতের মর্ম না বুঝে এবাদত করি যে কারণে আমাদের এবাদতে ত্রুটি থাকে এবং এবাদতে ত্রুটি কারণে আমরা একই অন্তরে রাখতে হবে আর নিজেকে আল্লাহর দরবারের চূড়ান্ত মুখাপেক্ষি মনে করতে হবে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহর কোন কাজের জন্য তিনি কার কাছে আল্লাহা এতে বলেন আল্লাহ যা কিছু করেন কাজের ব্যাপারে তাকে প্রশ্ন করার অধিকার কারণে কেন তুমি এমন করলে আল্লাহ কোন অধিকার কারণে কেন যেহেতু তিনি যা ইচ্ছা তাই করার অধিকার তার কাজের জন্য আল্লাহ প্রশ্ন করবেন কেন হয় অবশ্যই তোমাকে আল্লাহ সে ব্যাপারে প্রশ্ন করবে এই মনোভাব এই চিন্তাধারা এই চেতনা অন্তরে যাদের পুরা পুরি বিত বেজাল এই জন্য এবাদতের সংজ্ঞা এবাদতের ডেফিনেশন খুব ভালো রকম বুঝতে হবে আমাদের সমাজে এইগুলির আলোচনা হয় না চর্চা হয় না না হইতে না হইতে অবস্থা এমন হয়েছে বহু মুসলমান বর্তমান সমাজে জীবন বর গতানুগতিকভাবে আল্লাহর এবাদত করে চলেছে নাম। জীবন বর করতেছে কিন্তু এখনো বুজার বাকি এবাদত কোন জিনিসটার নাম এক কথায় আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য প্রকাশ করার নাম এ তোমার হুকুম ছাড়া কোনো কিছু করার নাই এটার নাম চূড়ান্ত আনুগত্য হে আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার কোন কাজেই প্রশ্ন উত্থাপন করার অধিকার কারণে আর আমি শুধুমাত্র তোমার হুকুম পালন যারা নমাজও পরে সুদের কারবার এদের আবাদতের খবর কি কি বুঝছে আবাদত করে যারা রোজা ওরা হারাম রুজিও করে এরা রোজাকে কি মনে করে যারা জাকাত আবার গান বাজনা শুনে এরা জাকাতকে কি মনে করে এটা গতানুগতিক আবাদত এটা এবাদতের সার এটাতে নাই আল্লাহ সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করার অধিকারী আল্লাহর কোন কাজে আমার প্রশ্ন করার অধিকার নাই আর আমি একমাত্র তার হুকুম পালনে বাধ্য নিজেকে একমাত্র আল্লাহর হুকুম পালনে বাদ্য মনে করে যদি আল্লাহর হুকুম পালন করে ওই হুকুম পালন করাটা নামে বদল আমার কথা বুঝে থাকলে বলুন সুদখুর নিজেকে আল্লাহ একমাত্র আল্লাহর হুকুম পালনে বাদ্য মনে করে ঘুসখুর মদখুর, গাঞ্জাকুর চুর ডাকার হাইজেকার সন্ত্রাসী খুনি জিনাকার কেউ আল্লাহকে চূড়ান্ত করার মনোভাব কারুজন যে লোক মনে করে হারাম রুজি করা ছাড়া আমার পেট কি মনে করে যে মনে করে সুদ খাওয়া ছাড়া আমার রুজির কোন রুজি রোজগারের কোন পথ নাই যে রুজি করে যে মনে করে আবারও ঠিক করো আশা করি আমার কথা বুঝলে আপনারা টের পাবেন আমাদের এবাদতের গলত কোথায় যাদের এবাদতে গণ্ডগোল তাদের দু আয় গন্ডগোল যাদের দুয় গন্ডগোল তাদের দুয়া বলেন অনেক বন্ধা এমন আছে আল্লাহর যে কোনো সমস্যায় পরে আল্লাহকে ডাকে কেউ বিপদগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকে কেউ অভাবগ্রস্ত হইয়া আল্লাহকে ডাকে কেউ রোগাক্রান্ত হইয়া আল্লাহকে ডাকে আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন আমাকে ডাকে ডাকার সাথে সাথে আমি তাকে জবাব দিয়া বলি কেন ডাকো আল্লাহ পরিষ্কার বাসায় এতে বলতেছে আমার কোনো বিপদে অভাবগ্রস্ত বলে হে আল্লাহ আমি অভাবগ্রস্ত হয়েছি আমাকে সম্পদ দান করো রুগী বলে হে আল্লাহ আমি রোগাক্রান্ত হয়েছি আমাকে রোগ মুক্তি দাও যার যে সমস্যা বলে তখন আমি আমার বন্দাকে বলি হারাম রুজি করবা আর আবার আমার কাছে রোগ মুক্তি চাইবা বলো তোমার উভয় হারাম রুজি না তোমার উভয় আমি আল্লাহ তুমি আগে সে ফের কথা ফো তোমার উপায় কোনটা আল্লাহ আল্লাহকে ডাকতে পারো না তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে বিপদ মুক্তি চাইতে পারো না তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে রূপ মুক্তি চাইতে পারো না তুমি হারাম রুজি করে আমি আল্লাহর কাছে অভাব মুক্তি চাইতে পারো না তোমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এদেরকে বলে দেন যে তোমার তোমার সহায় কে আগে ঠিক করো আমি আল্লাহ সহায় তোমার না তোমার হারাম রুজি তোমার সহায় এটা আগে ঠিক করো তারপরে দেখা যাবে তোমাকে দেওয়া যাবে কিনা যাবে না আল্লাহ এই কথা বলে দেওয়ার পরে এরপরেও সে হারাম রুদি ছাড়ে না হারাম করে। এই কারণে তার দোয়া কবুল হয় না তখন সে আল্লাহকে আল্লাহর ব্যাপারে বলতে তাকে আল্লাহর কাছে কত কিছু চাইলাম আল্লাহ আমাকে কিছুই দিল না আল্লাহ বলেন তোর আমি সবকিছু দেবো আদা করিস তোর কথা আমি সর্বদাই শুনতে রাজি তুই আমার কথা শুনলেনা বুঝে থাকলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের দোয়া কেন কবল হয় না কারণ আমাদের এবাদতে গন্ডগোল আমরা একমাত্র আল্লাহকে আমাদের সহায় মনে করি না তার হুকুম পালন করার নাম কেউ যদি হারাম কাজকে নিজের সহায় মনে করে তার এবার খবর কি এবারত ঠিক আছে না এবাদতে গন্ডগোল এবারতে গন্ডগোল হইলে তো দুয় গন্ডগোল দোয় গন্ডগোল হইলে কব কিভাবে আমাকে হালাল রুদির ব্যবস্থা দাও আর না দিলে আমার অসুবিধা নেই আমার হারাম রুদির ব্যবস্থা আছে এই বলবো আল্লাহর কাছে এটাই বলবো তাহলে বলতে হবে আল্লাহ কোনো হারাম রুজির আমার দরকার নাই তুমি দয়া হইলে আমাকে হালাল রুজির ব্যবস্থা দেবো আমি হারাম তুমি দিলেও হালাল রুজি দিলেও আমি হারাম রুজি করব না তুমি হালাল রুজি না দিলেও আমি হারাম রুজি করব না তাহলে এবাদতের মধ্যে যেমন চূড়ান্ত আনুগত্য হওয়া গেল দুয়ার মধ্যেও চূড়ান্ত আনুগত্য হওয়া গেল এবাদতের যেই মর্ম দুয়ার সেই মর্ম এই জন্য আল্লাহ রসুল বলেন মুখুল এবাদাত দুয়া সকল আমরা আমার কোনো উভয় নাই আর কাজে প্রমাণ দেয় আমার আরো উভয় আছে দুযার দু আর মর্ম আর নাই। বুঝে থাকলে বলুন দুই জিনিসের মর্ম এক কিনা সকল এবাদতের মর্মই হলো আল্লাহ ছাড়া আমার আর কোন মর্ম এই কথাই যে আল্লাহ না দিলে আমার আর উভয় নাই কাজেই যে মর্মে যেই জিনিস আছে দুয়ার মধ্যে সেই জিনিস আছে চূড়ান্ত আনুগত্য আল্লাহর দরবারে চূড়ান্ত আনুগত্য আমাদের আরো একটা বিষয়ে যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে কোনদিন ভাবা না কল্পনাও করি না যেমন ভাবে আমাদের এবাদতে দুর্বলতা আছে। যে কারণে এবাদত কাছে কবুল হয় না যেমন ভাবে আমাদের দুয়ায় দুর্বলতা আছে যে কারণে দুয়া আল্লাহর কাছে কবুল হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের মালিক কিনা আমরা আল্লাহর গুলাম কিনা এই আমাদের মুখের কথা অন্তরে এই জিনিস নাই এরা মুখের কথা গতানুগতিক আমি আল্লাহর গোলাম এটা বুঝে শুনে কয় এর মূল জিনিসটা আসলে তার অন্তরে নাই গতানুগতিক কয় শুনে শুনে কয় মুফাসিনেম লিখেছেন আল্লাহ তোমাকে যাই ইচ্ছা করবে কি অধিকার অধিকার এটাই তিনি তোমার মালিক তোমার টু শব্দ করার অধিকার নাই কেন তুমি তার কি প্রাচীন যুগে যে মানুষ মানুষ মানুষকে খরিদ করে গোলাম মানে তো রকমের গুলাম নয় তো প্রাচীনকালে কোন কোনো জাতির মধ্যে এই নিয়ম ছিল এক মানুষ আর একটা মানুষকে বাজার থেকে পয়সা দিয়ে কিনে নিল আল্লাহ কি আমাদের কিনে নিয়েছেন কারো কাছ থেকে না নিজে বানাইছেন কি এক রকম আল্লাহ নিজে আমাদের বানাইছেন যেই লোকটা বাজার থেকে গুলাম কিনে নিল সেই লোকটা নীতিগতভাবেই কিনা গুলামকে খোরাক পোশাক দিতে বাধ্য দাস প্রতার যুগে দাসপ্রতার সমাজে একজন মানুষ আর একজন মানুষকে দাস হিসাবে কিনে নিল তারপরও ও যারে দাস হিসাবে কিনে নিল তার খোরাক দিতে মালিক বাধ্য গুলামের পোশাক দিতে মালিক বাদ্যের গুলাম মনি আমাদের মনি আল্লাহ দুই নম্বর কথা হইল আমার দিতে আল্লাহ বাদ্য নন আমি তোমারে বানাইছি যা ইচ্ছা তা করব। আমার কাছে তোমার কোনো দাবি দেওয়া নাই তোমারে যা কিছু দিচ্ছি সবগুলি আমার দয়া এই ধরনের গুলাম আমরা আর এই ধরনের মনিপ কারণে আল্লাহর বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকে মালিক আল্লাহকে আসলে মালিক বুঝে শুনে মালিক বলি না নিজেকে আল্লাহর গুলাম বুঝে শুনে গুলাম না তালে তালে বলি গতানুগতিক ভাবে আল্লাহ আমাদের কেমন মালিক আর আমরা আল্লাহর কেমন গুলাম হাদিস শরীফ করিম সাল আলহিউ চমৎকার উদাহরণ দিয়ে বুঝেছে এই হাদিসে উল্লেখ আছে হজরত রসুল করিম সাল্লাম বলেন বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লুক ছিল অত্যন্ত দেখা সে বৎসর পর্যন্ত আমি আশা করি আমার কথা বুঝতে পারলে আপনার টের ফেবেন আমাদের এবাদতের বেজাল কোথায় এবাদতের মানি হইলো তুমি সারা হয় নাই যেই লোক আল্লাহর এবাদত এই মনোভাব কিন্তু ওই লোকটা আল্লাহর রসুল যে লোকটার ঘটনা বলছেন সেই লোকটা আল্লাহ আল্লাহর নির্বেজাল এবাদত করেছে। আল্লাহকে মালিক বুঝেই এবং তার এবাদতটাকে নির্বিঘ্ন করার জন্য কেউ যেন তার এবাদতে কোন রকমের ডিস্টার্ব করতে না পারে এই জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে এক দ্বীপে জনমানপাট নাই বাজার নাই রাস্তাঘাট নাই গাড়ি ঘোড়া নাই শুরু করলো কেন তার এবাদতে যেন কেউ কোন বেঘাত করতেন কিন্তু সেখানে কোনো ফসল খাদ্য পানীয় না থাকার কারণে যখন তার পেটে কিদা লাগলো তখন তো খাদ্য সমস্যা দেখা দিলো আল্লাহরুল আলমিন দ্বীপের মধ্যে একটা পান করার মতো কোন ভানি নাই যখন তার পানির পিপাসা হইল আল্লাহ তার কুদরতী ব্যবস্থায় দ্বিফের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে মাটির মধ্যে মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল যখন তার পিপাসা হয় তখন এক গ্লাস পানি পান করে দৈনিক পানি পান করি তিনবারের কম সময় খানা পিনা করলে পেটের খিদা নিবারণ হয় না তিনবারের কম পানি পান না করলে পিপাসা নিবারণ হয় না শরীরের পানির চাহিদা পূরণ মরণের আগে ওই লোকটা আল্লাহর কাছে আমি যে তোমার এবাদত করি তোমার গুলামি করি তোমাকে সেজা করি এইরকম শেষদার মধ্যে যেন আমার মরণ হয় লোকটার ঘটনা বুঝে থাকলে বলুন লোকটা আমাদের মতো মত না নির্বেজাল দোয়া কবলই তো কোন অসুবিধা আছে সাথে সাথে দোয়া কবল দোয়া করলো হে আল্লাহ তোমাকে যে শেষ দা করি একটা শেষদার মধ্যে যেন আমার মৃত্যু হয় দোয়া কবল হয়ে গেল শেষদার মধ্যে ইতার মরণ মরনের আগে আবারও আল্লাহ মরণের পর্যন্ত কবুল আমার কথা বুঝে থাকলে বলুন এই লোকটা দুয়া করা মাত্র কবুল কেন তার এবাদত ঠিক আছে তাহলে দুয়া কবল হয় কোন সময় এবাদত গন্ডগোল থাকলে এবাদত ঠিক থাকলে আশা করি দুয়ার সাথে আবাদতের সম্পর্ক বুঝতে পারছেন এই জন্য আল্লাহ বললেন দুয়া হইলার সাথেই তার মরণ হইলো কিয়ামত পর্যন্ত তার লাশটা শেষদার মধ্যেই তারপর কিয়ামতের মাঠে যখন জিন্দা হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে অন্যান্য মানুষের সাথে দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় আমার পাঁচশো বছরের নির্বেজাল এবাদত কোন কাজে লাগলো হলে তার মনের মেধি এখনো একটু সন্দেহ রইছে যে আমার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ সহায় না আমার এবাদত সহায় একটু জামেলা রয়েছে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ সহায় না আমার সহায় এখনো বাকি আর আমাদের তো জীবন বড়ই বাকি যে আমার রিজিকের জন্য আল্লাহ সহায় না আমার হারাম রুজি সহায় এটা তো আমরা জীবন বড়ই বাকি আর ওই লোকের মাত্র সামান্য একটু বাকি আমার কথা বুঝে থাকলে বলেন তো যারা হারাম রুজি করে যখন আল্লাহ কে বলবে হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত এর ফল কি হইলো আবারও তিনি জিজ্ঞাসা করবেন ও আল্লাহ আপনার দয়ায় যদি আমার ব্যস্ত যেতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদতুন কাজে লাগলো তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমার পাঁচশো বছরের আবাদতের হিসাব মিলাইয়া যদি জান্ আল্লাহ হিসাব মিলাইয়াছিলেন হিসাবের জামেলা টানলো কে নিজেই নিজেই হিসাবের জামেলা টানলো আল্লাহ বলুন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই হিসাব মিলাইয়া যদি বেসতে যেতে চাও আমার কোন আপত্তি মিলাও না দিতেন তাহলে পাঁচশো বছরের আবাদত বিক্রি করিয়া একটা চক্ষু কোনো মার্কেটে কিনতে পাওয়া যেত না হিসাব মিলাইতে গিয়া ধরা পড়বে যে তার সারা জিন্দেগীর পাঁচশো বছরের বন্দেগীর দ্বারা আল্লাহর দয়ায় দেওয়া দুইটা চোখের মূল্যই হয় না আমার কথা বুঝে হয়। আল্লাহর দয়ায় দুইটা চক্ষু না দিলে পাঁচশো বছরের এবাদতের দ্বারা দুইটা চোখের মূল্যই হইতো হইতো না বিক্রেতা আর হরিদার দুজনের মধ্যে যদি দাম দর আমার কাছে দশ টাকায় আমি বললাম নয় টাকা দেব আপনি যদি বলেন আমি নয় টাকায় বিক্রি করব না হবে বেসা কিনা আপনি যদি বলেন আমার কলমের মূল্য দশ টাকাই আমি দয়া করে এক টাকার দাবি ছেড়ে দিলাম তখন তো হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলবেন তোমার পাঁচশো বছরের বন্দেগীর দ্বারা আমার দেওয়া দুইটা চুকের দাম হয় না আমি মেনে নিলাম হইল নিলে তোর কোনো বাধা নাই আল্লাহ বলবেন আমি মানলাম আমার দেওয়া আমার দয়ায় দেওয়া দুইটি চুকের মূল্য আমি পাইলাম তোমার কাছে পাঁচশো বছরের আবাদত যদিও হয় না আমি মেনে নিলাম দুইটা সিদ্র বন্ধ করে দিতাম তখন তোমার কি হয়তো আমার দেওয়া দুইটা হাতের দাম দিবে কে আমার দেওয়া দুইটা হাতের দ্বারা তুমি জীবনে কি পরিমান উপকার পাইছো আমার দানে দুইটা পায়ের দাম দিবে পাঁচশো বছরে কত লক্ষ কোটি গ্লাস পানি পান করছো সেইগুলির দাম দিবে কে তখন বন্ধ হয়ে যাবে এই বন্দার জাহান নামে যাওয়া ছাড়া রক্ষা নয় আর যদি হাসরের মাঠে আল্লাহ বন্দা কোনো বন্দাকে বলেন তোমাকে আমি দয়া করে মাফ করে দিলাম তারও শুধু রক্ষা আছে যারে বলবেন তোমার দয়া করে মাফ করে দিলাম তারই শুধু রক্ষা যারে প্রশ্ন করে বলবেন এমন কাজ কেন করলে বলো এই লোকের জাহান নামে যাওয়া ছাড়া রক্ষা নাই যখন আল্লাহ তার জিজ্ঞেস করবেন আমার এইগুলির দাম দিবে কে বন্দা লজবাব হয়ে তখন আল্লাহ বিধান মতো কই যাওয়ার যোগ্য হইল সাব্যস্ত হইলো জাহান নামে ওই সেই ফিরিস্তা কি আল্লাহ বলবেন অ ফিরিস্তা আমার বন্দা আমার করতে পারে না। ঋণে নিয়ে যাবিস্তা তাকে টানা হেসরা করিয়া জাহান নামে নিয়ে রা হবে না জাহান নামে কি মানুষে খুশি হইয়ই যাবে জবরদস্তি নেওয়া হবে জবরদস্তি টানা হেসরা করে নিয়ে রওনা হবে আপনারাও কিছু বুঝলেন কিনা মালিক কারে কয়ার গুলাম কারেগর এবার বলেন তো আমরা মালিক রেকি ফরিমান মালিক মনে করি আর নিজের রেকি ফরিমান গুলাম মনে করি আমাদের এই একিন আমাদের এই বিশ্বাস আমাদের এই চিন্তা চেতনা আমাদের এই ধ্যান ধারণার মধ্যে যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে যে কারণে আমরা গুলামির মতো গুলামি করি না বন্দেগির মতো বন্দেগি করি না এবাদতের মতো এবাদত করি না যা করি তালে তালে তালে তালে রোজা রাখি তালে তালে নমাজ করি তালে তালে হজ করি তালে তালে লাগান আল্লাহ যে আমার মালিক আমি যে নয়। জীবন বর দুয়া করি কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা কি আমি তো বাসা অবস্থায় করি আমি তো তার গভীরে যাই না এই জন্য যে আল্লাহ রসুল বললেন দুয়া সমস্ত গেলে আগেই বুঝে নিতে হবে মূল তখন বুঝে আসবে দুয়া কিভাবে আবাদতের সার হইল তাই আমাদেরকে পরিষ্কার বিষয়টা বুঝ এই সুরার নাম যেহেতু আল্লাহ আছেন সুরায় দুয়া আর হাদিস শরীফের বলেছেন কিভাবে কাজেই এবাদতের হাকিকত বুঝে যদি আবাদত করি তখন আমার দুয়া হবে এবাদতের সার সেই দুয়া কবুল না হয়ে যায় না সেই দোয়া অবশ্যই কবল হবে আল্লাহ পরিষ্কার যত বড় ভাভিষ্ট বন্দা হোক আমাকে ডাকা মাত্র আমি জবাব দিই আপনাদের জানা মতো ফেরাও খুব ছোটো ভাভিষ্ট ছিল না তোমা ভাবিষ্ট ছিল একটা উদাহরণ দিচ্ছে শুনে পৃথিবীর এর আগে ইট ফুরিয়া টাওয়ার নির্মাণ আর কেউ করে নাই সর্বপ্রথম পুরা ইটের দ্বারা উঁচু টাওয়ার নির্মাণ করেছিল ফেরাউন তার হামান প্রধানমন্ত্রী হামানকে নির্দেশ দিয়েছিল উঁচু টাওয়ার তৈরি করার জন্য ইট হামান ফেরাউনের প্রধানমন্ত্রী হামান পুরা ইটের দ্বারা এত উঁচু টাওয়ার নির্মাণ করল টাওয়ারের নিষেধ থেকে উপরের দিকে টাওয়ারের চূড়ায় চাইলে এমন ভাবে চাইতে হইতো যে টুফিওয়ালা চাইলে মাথার টুফি পরে যেত সেই টাওয়ারের চূড়ায় আরোহণ করল ফেরাউন তীরা শেষ সীমা লাগাল না পাই আবার নিষের দিকে যাবে না লাগাল পাবে তীর যখন আবার নিষের দিকে যাবে তখন তীরের মধ্যে তুমি একটু রক্ত মাখাইয়া দিবা। সমস্ত মানুষকে বলল এই দেখো পরিষ্কার হয়ে গেল আজকে থেকে আসমানুদাকে আমি হত্যা করে ফেলেছি আজকের থেকে আমি সারা আর কোনটা কত বড় ফেরুন কত বড় বড়িস্ট এই ফেরাউন একদিন জঙ্গলে গিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিল আল্লাহর সাথে সাথে দোয়া কবল করে ফেলছিল এত বড় ভাফিস্ট কিন্তু আল্লাহরে যখন ডাক দিল আল্লাহ সাথে সাথে জপ দিল জঙ্গলে গিয়া দোয়া করলো কেন কি দোয়া করল কিভাবে কবল হইলো এটা আমার আলোচ্য বিষয় নয় কথায় কথায় আসলো এই জন্য আপনাদের কৌতুহল বাকি থাকবে এই জন্য একটু আবার দিচ্ছি ঘটনাটাকে ঘটনাটা হইল যখন সে আসমানের মালিক কোদারে হত্যার ঘোষণা দিয়া একমাত্র নিজেকেই নিজেকে হওয়ার দাবি ঘোষণা করলো সারা দেশে সারা দেশের মানুষ তাকে এক বাক্যে মেনে নিল হ্যাঁ আপনি আমাদের রাজা হোক আপনি আমাদের খুধা আল্লা ফ্রাবুল আলমিন্তিলেন মিশরের যে নদীর পানির দ্বারা মিশরবাসী কৃষকদের কৃষিকাজ চলত নদীর আল্লাহ আদেশ করলেন শুকাইয়া যাও নদীর সমস্ত পানি শুকাইয়া যাব সারা দেশের কৃষকরা তাদের মনোনিত খুদার বাড়িতে আসলো বললা করলেন এখন যে আমাদের নদী শুকায় গেল পানি নাই কৃষি কাজ চলে না এখন কি ভাব পানি দেন এখন যদি ক্ষুদা বলে আমার পানি দেওয়ার ক্ষমতা নাই বন্দারা মনে শান্তরা নিয়ে বাড়িতে চলে গেল কিন্তু খুদার মনে তো শান্তি নাই ফানি দেওয়ার মালিক তো আমি না এরা কোন রকম এদেরকে বিদায় দিলাম জঙ্গলে গেলে আসল ক্ষুদার দরবারে সেজদায় পড়লোয় ফুরা বলে হে আল্লাহ আসলে তো আমি না খুদা তো তুমি আমি মানুষের কাছে দাবি করে বসেছি এই বাটপাড়িটা কেন করলাম এটার বিচার তুমি মরণের হয়ে ইচ্ছামত করে নিও নানা হাসবেন কোন সমস্তরা মনে মানে ভাবে যে মরনের হয়ে যা হবার হবে আমি দুনিয়ার মজা লুটেনি আগে আমি খুন খারাপ করালে যা হবার হবে আমি হারামরুজি করালই দুনিয়াতে পরখালে যা হবার হবে আমি দুনিয়াতে রং তামাশা যা করার করে নেই পরখালে যাওয়া হবে আল্লাহকে সে জাতে গিয়া জঙ্গলে গিয়া আল্লাহর কাছে দোয়া করল কিন্তু দোয়া কবুল হইলো কিনা এই ব্যাপারে এখনো সন্দেহ রইল তার সন্দেহটাও আল্লাহ দূর করে দিলেন তার কাছে আসতে বললেন আল্লাহর আদেশে জিব্রিল ফিরিস্তা একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করিয়া পাহাড়ের চূড়াত থেকে নামার আগে বলে মহারাজ আমাকে একটা আমার একটা বিচার নদী ফানিতে বুঝে থাকলে বলুন তো তাহলে কি প্রমাণ হইলো কবুল আল্লাতে বলেছেন বল তর্কি বিচার আগে কি ছিল জঙ্গলে কি বিশারের জায়গা এখন কয় বল তর্কি বিশাল আগে কেন অস্বীকার করলো টেনশন ছিল আল্লা দুয়া কবুল করলো কিনা এখন কেন জঙ্গল বলে তর্কি বিচার টেনশন নাই আল্লাহল করে হইছে আল্লাহর গুলামী চিরকালের জন্য স্বীকার করে নেওয়ার কারণে নয় শুধু দুনিয়ার জীবনে আল্লাহর গুলামী স্বীকার করে নেওয়ার জন্য আখেরাতে আখেরাতের জন্য নয় হ্যাঁ দুনিয়ার স্বার্থে আল্লাহর কাছে দোয়া করেছে আখের সাথে নয় মুমিনের দোয়া রকম হতে পারে মনিপকে মনিব মানে না নিজেকেই মনিব দাবি করে এই এমন একটা গুলামের বিচার একটা গুলামের বিচার নিয়ে আসছি আপনার দরবারে গুলাম কি করে তোরে আরে গুলামে কি করে দয়া করে একটু লিখে দেন বলে সাথে সাথে কাগজ কলম ধরে দিলাও নিজে রাতে লেখে যেই গুলাম মনিপ রে মানে না নিজেকে মনিব মনে করে তাকে দরিয়ার পানিতে চুবাইয়া মারা ছাড়া আর কোন বিচার নাই লিখে দিয়ে চলে গেল চুবানি খাইতেছিল মরণ কালে চিৎকার দিয়া আমি আমি মালিক নই আসমান জমিনের মালিক এই মালিক এতদিনে বুঝে আসছে মালিক কারে কয় আমি মালিক নই আসমানের মালিক এই মালিক দেখা দেবরিল বলে তোর ব্যবহার এই জিজ্ঞেস করেছিল তোর রায় মতো আজকে থেকে তোর বিচার শুরু হইল এই সবগুলি বলা আমার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল এই কথাটা বলা আল্লা পাকবুল আলমিন ফেরাউনের মতো পাপিষ্ট জঙ্গলে গিয়া যখন আল্লাহরে ডাকলো আল্লাহ জবাব দিলেন যা চাইলতা দিয়া দিলেন তবে তার চাওয়াটা ভুল পদ্ধতিতে চাওয়া হলো এই জন্য মুমিনের চাওয়াতে থাকবে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই তুমি ছাড়া আমার আর কোনো সহায় নাই এবারতের মূল যেই কথা তুমি ছাড়া আমার আর কোনো সহায় নাই নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয় এবাদতের মধ্যেও আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয় দুয়ার মধ্যেও তাহলে দুই জিনিসের মর্ম দুই জিনিসের মর্ম এক এই দোয়া সুরাতুল ফাতেহার ভিতরে করা হয় এই জন্য আল্লাহ এই সুরাকে ফাতেহার ভিতরে কিভাবে দোয়া করা হয় এর একটা নিয়ম পদ্ধতিও আল্লাহ এই সুরার ভিতরে শিক্ষা দিচ্ছেন এই জন্য আল্লাহ এই সুরার আরেক নামকরণ করেছেন তালিমুল মসআলা শিক্ষা দিছেন এই কারণে এক নাম সুরায় তালিমুল মশালা এই সুরার ভিতরে বন্দা আল্লাহর কাছে দুয়া করে এই জন্য এক নাম সুরায় দু আর প্রথম আয়াতে আল্লাহ বলেন আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যার কাছে দুয়া করবে তার গুণ গান গাও আলহামদুলিল্লাহ হিরবিলের ভিতরে প্রশংসা করা হইলো আর রহমান ইর ভিতরে গুনগান গাওয়া তৃতীয় আয়াতে বলা হয়েছে মালিক দিন আল্লাহরের দিনের মালিক আর দুনিয়ার মালিক না কি বলেন আল্লাহ আচ্ছা মালিক দিন আয়াতের তরজমাখি আরো শুনেছেন কোনদিন পাইছেন কোন বই পুস্তকে হাসরের কিয়ামতের দিনের মালিক যে আল্লাহ না পাইছেন না পাইছেন মালিক দিন এর অর্থই হইল কি আমাদের দিনের মালিক আল্লাহ শুধু কি আমাদের দিনের মালিক বলা হইল কেন সবকিছুর মালিক আল্লাহ এক হাসনের দিনের একমাত্র মালিক আল্লাহ দুনিয়ার সবকিছুর একমাত্র মালিক আল্লাহ তাহলে শুধু হাসনের দিনের মালিক বলেন কেন দুনিয়ার কথা বলেন না কেন এই প্রশ্নের জবাবে লিখেছেন দুনিয়াতে কিছু মানুষ কিছু জিনিস পাইয়া নিজেকে অধিকারী মাত্র আমার গায়ের জামার মালিক না আল্লাহ আমাকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন আমি যদি গায়ের জামাটা এখনই খুলে আগুন দিয়ে পুরো আমি মালিক আর আমি মালিক এ বেশ কম বুঝলেন কিনা দেখেন আল্লাহ যদি আসমান জমিনে এই মুহূর্তে ধ্বংস করে দেন কেন এই বিশাল আসমানগুলি ধ্বংস করে দিলে জবাব দিতে হবে তার নাম মালিক যেহেতু অনেকে বুক দখলের পারমিশন পাইয়া মালিক মনে করে হাসরের মাঠে রকম কেউ মালিক মনেও করবে না হাসরের মাঠে প্রতিটি মানুষ দুনিয়াতে অনেকে মনে করে আমার ধন সম্পদের মালিক আমি ধন সম্পদ ধ্বংস করিয়া দেখো আল্লাহর কাছে জব দেওয়া লাগে কিনা দুনিয়াতে অনেকে মনে করে আমার জমিনের মালিক আমি মালিক মনে করে কিন্তু হাসরের মাঠে কেউ বিন্দু মাত্র একটা বালুর কনার মালিক মনেও করবে না এমন অবস্থা হবে হাসরের মাঠে সমস্ত লোকের এই তথ্য বুঝাবার জন্য আল্লাহুল আলমিনের দিন তাই যখন বন্ধা কয় মালিক দিন এই আয়াতের মাধ্যমে আল্লাহকে মর্যাদা দেওয়া হইলো প্রথম আয়াতে প্রশংসা করা হইলো দ্বিতীয় আয়াতে গুণগান গাওয়া হইলো মর্যাদা দেওয়া হইল চতুর্থ কি বলো মালিকের সাথে যদি তোমার কোন কানেকশন না থাকে তোমার সাথে যদি তোমার মতো গুলামের সাথে যদি মালিকের কোনো কানেকশন না থাকে কোন অধিকারে তুমি চাবে আর কোন কারণে দেবেন তোমাকে কথা বুঝতে পারেনা ধারা এর অর্থ হলো তিনি আমাদের মনিব আর আমি তাদের আমি তার গুলাম গুলামে মনিবের কাছে না চাইলে চাইবেকার কাছে আর মনি যদি গুলাম রে না দিবে কারে এই হইলো আমাদের আল্লাহর সাথে আমাদের মালিক কারো কাছে তোমার সম্পর্কটা কি এখন আসলো মূল দুয়ার জিনিস আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুদাফত দেখাও পথ আমাদেরকে দেখাও এইটা হইলো মূল দোয়া কত নম্বর আয়াতে দোয়া পাঁচ নম্বর বাকি সাই রায় কি দোয়ার পথ শিক্ষা দেওয়া বাকি সাই রায় কি শিক্ষা দেওয়া। নম্বর আর সাত নম্বর আয়াতে দু আর ব্যাখ্যা দু আর সামান্য বিশ্লেষণ আমাকে আমাদেরকে সুদাফত দেখাও সুদাফত বলতে যাদেরকে তুমি নিয়ামদান করেছ তাদের পথ সুদাফত যারা পথ হয়েছে তাদের পথ সুদাপথ নয় যারা অভিশপ্ত তাদের পথ সুদাপথ নয় তোমার নিয়াম বন্ধাগনের পথ সুদাপথ অর্থাৎ দু আটা করা হয়েছে এই দু আটার ব্যাখ্যা দেওয়া হয়েছে ৬ নম্বর এবং সাত নম্বর শেষ করার পরে আমিন বলা সুন্নত শেষ করার পরে আমিন বলা সুন্নত তার প্রশংসা কর তার গুণ গাও তার মর্যাদা দাও তার সাথে তোমার সম্পর্ক পাতাও আর একটা হইলো আলহামদু শব্দের মাধ্যমে এই সুরা শুরু করা হয়েছে এই জন্য লেখেন বন্দা আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্হামদু শব্দের নাম ওই দোয়ার সুরা শুরু করা হয়েছে আল্হামদু শব্দের দ্বারা কেন বন্দাকে নিয়ম শিক্ষা দেওয়ার জন্য যে দুয়ার সুন্নত্তরিকায় দোয়া করতে হলে আল্হামদু শব্দের দ্বারা দোয়া শুরু করতে হয় আমরা অনেক সময় বেখালে আল্লাহাম দ্বারা তো শুরু করি না আমিন আমিন হুমা আমিনা শুরু করি আল্লাহ হুম্মা অর্থ হে আল্লাহ আর আমিন হে আল্লাহ